আমরা বিবাহ সংক্রান্ত আরেকটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বিবাহের বিধান সম্পর্কে আমাদের জানতে হবে যে কারণ বিবাহ করা বাধ্যতামূলক কার উপর বিবাহ করা বাধ্যতামূলক নয় এ ব্যাপারে অনেকে না জানার কারণে আপনার এরকম তার উপর বাধ্যতামূলক না থাকলেও এই মহান দায়িত্ব নিয়ে সে ঝামেলায় পড়তে চেষ্টা করে আর কিউ আসে এই ব্যাপারে হারামের লিপ্ত হয়ে থাকে সুতরাং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আমাদের জানা দরকার পাশাপাশি অনেকে বিবাহ যখন করতে যাবে তখন স্ত্রী চয়নে অনেকে ভুল করে থাকে পরবর্তীতে পুরো জীবন তাকে কষ্ট পেতে হয় এই কারণে কি ধরনের স্ত্রী চয়ন করলে একজন ব্যক্তি সামনের ঝামেলা থেকে রক্ষা পেতে পারে সেটা অবশ্যই জানা দরকার এই কারণে আমরা প্রথমে বলবো বিবাহের বিধান সম্পর্কে যে বিবাহের বিধান কি আমরা বলব যে বিবাহের বিধান আসলে ব্যক্তি বিশেষে বিধানের পার্থক্য হয় কারণ এটা ব্যক্তির সাথে সম্পর্ক ব্যক্তি বিশেষে কারোর জন্য এটা হয়ে যাবে কারোর জন্য সেটা শূন্যতের পর্যায়ে থাকবে কারোর জন্য সেটা মোবাহ থাকবে কারোর জন্য সেটা হারাম হয়ে যাবে কারোর জন্য মাকরু হয়ে যাবে মানে শরীয়তের যে বিধানগুলো আছে পাঁচটা বিধান প্রত্যেকটাই আপনার বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে সুতরাং ব্যক্তি বিশেষে আপনার বিধানটা অবশ্যই धारण कथा प्रसिद्ध आज विवाह सुन्नत स्वाभाविक अवस्था भेदेट पर প্রথমত কারোর জন্য বিবাহ করা ওয়াজীব বা ফরজ বলা যেতে পারে যখন একজন ব্যক্তি হ্যাঁ বিবাহ না করলে বেবিচারে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা অনুভব করে এবং পাশাপাশি সে বিবাহের খরচ নির্বাহ করা এবং বিবাহের পর স্ত্রীর খরচ চালিয়ে যাওয়ার সক্ষমতা যদি যা থাকে এবং পাশাপাশি প্রবল সম্ভাবনা থাকে যে বিয়ে না করলে সে যেই কোনো বেবিচারে লিপ্ত হয়ে যেতে পারে এমত অবস্থায় তার জন্য বিবাহ করা বাধ্যতামূলক কার তার সঙ্গতি আছে এবং ভয় আশঙ্কা রয়েছে হওয়ার এই জন্য তার একমাত্র পন্থা হিসেবে তখন গ্রহণ করতে হবে বিবাহকে কারণ এর মাধ্যমে সে হারাম থেকে বেঁচে থাকতে পারে সুতরাং যখন এই পথ ছাড়া অন্য পদ নেই হারাম থেকে বাঁচার হ্যাঁ এই কারণে এটা তার জন্য ওয়াজিব হয়ে যায় এটা হচ্ছে কথা কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে তার আপনার সমূহ সম্ভাবনা রয়েছে বেবিচারে লিপ্ত হওয়ার কিন্তু তার বিবাহের খরচ চালানো অথবা স্ত্রীর খরচ চালানো সম্ভব নয় তাইলে শরীয়তে এই ক্ষেত্রে আরেকটি পরামর্শ দিয়েছে যেটা আমরা ইতিপূর্বে একটা হাদিসের মধ্যে বলেছিলাম যে তাকে সুল এক সমস্যা পরামর্শ দিয়েছে রোজা থাকার জন্য সোম পালন করার জন্য তাহলে এই সৌম পালনের মাধ্যমে তার যৌন চাহিদা একটু কমতে শুরু করবে যার কারণে সে শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে পারবে এবং আল্লাহর আল্লাহ যেন তাকে বিবাহ করার সুযোগ করে দেন আর যদি নিষ্ঠা থাকে আল্লাহ সুযোগ অবশ্যই করে দেবেন যদি তার সাধুতাকে রক্ষা করার জন্য নিজেকে আপনার হারাম থেকে বাঁচানোর জন্য যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাকে বঞ্চিত করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে সাধারণত বিবাহ করাটা মশনুন সুনত বা মোস্তাহ বলা যেতে পারে একজন ব্যক্তি যদি তার আপনার যৌন চাহিদ রয়েছে এবং বিবাহ করার তার সঙ্গতি রয়েছে তবে এমন পরিবেশ আছে যে তার আপনার বিপুল সম্ভাবনা নেই যে সে ব্যবিচারে লিপ্ত হবে যদি বিয়ে না করে মানে যৌন যৌনসংগতি যৌন সমর্থ আছে এবং আর্থিক সংগতিও আছে কিন্তু এত বেশি তার যৌন প্রবণতা নেই হ্যাঁ যার কারণে সে যে কোনো মুহূর্তে বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় সেই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত হ্যাঁ অথবা মোস্তাহ বলা যেতে পারে এটা এই বিধানটাই সাধারণত অধিকাংশ মানুষের খেতে প্রযোজ্য হুম অনেকের সঙ্গতি আছে পাশাপাশি অনেকেই নিয়ন্ত্রিত আপনার যৌন উত্তেজনা আপনার বিশেষ করে রেখে থাকে কারণ খুব কমই মানুষ এমন যে তার যৌন উত্তেজনা অনেক বেশি হম অধিকাংশ মানুষ স্বাভাবিক পর্যায়ে রয়েছে ইচ্ছা করলে নিজকে হারাম থেকে সে দূরে রাখতে পারে এই জন্য আলমরা বলে থাকে বিবাহ করা সুন্নত এই বলে সবার জন্য যে সুন্নত হবে তা জন্য আপনার ওয়াজিব হতে বাধ্য যেটা আমাদের ইতিপূর্বের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন কারণ কোরআন এবং হাদিসের মধ্যে বিবাহ করার জন্য উৎসাহিত করা হয়েছে সুতরাং এর ভিত্তিতে বুঝা যায় যার সঙ্গতি আছে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আশঙ্কা নেই তার জন্য বিবাহ করা অবশ্যই সুন্নত তৃতীয় পর্যায়ে আমরা বলবো বিবাহ করা কারোর জন্য মাকরু হয়ে থাকে এবং কারোর জন্য আপনার হারাম হয়ে থাকে হম কারোর জন্য মোবাহ হয়ে থাকে একজন মানুষের জন্য বিবাহ করা কখন হারাম হবে হ্যাঁ তার যদি আপনার কোনো কোনটাই না থাকে একজন ব্যক্তির না নিজের যৌন চাহিদা আছে পাশাপাশি তার না কোনো স্ত্রীকে চালানোর সংগতি রয়েছে এরকম কোন কিছুই নাই। হ্যাঁ তার যৌন চাহিদা নেই সুতরাং একজনের মেয়ের যৌন চাহিদা আছে তাকে বিয়ে করে তাকে কষ্ট দেওয়া ছাড়া তাকে ঝামেলা ছাড়া ফিতনার সম্মুখীন করা ছাড়া আর কোন তার গতি নেই এই জাতীয় বিয়ে করা হ্যাঁ তার জন্য হারাম হ্যাঁ কারণ সে আরেকজনকে ঝামেলার সম্মুখীন করবে ফিতনায় ফেলে দিবে যখন তার সঙ্গতি কোনো ভাবে না যৌনসঙ্গতি আছে না আর্থিক সঙ্গতি আছে এই জাতীয় মানুষের জন্য বিবাহ করা আরাম এরকমভাবে আবার বিয়ে করার কারোর জন্য মাকড়ু হবে সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি বিয়ে করার প্রয়োজন নেই কিন্তু সে আবার এরকম যে একজনকে সে বিয়ে করলো। হম যে তার এই অবস্থা জানা সত্ত্বেও না সে তার সাথে থাকতে চায় এমন অবস্থায় মাকরু কারণ এই অবস্থার মধ্যে তার আর্থিক সঙ্গতি দেখে কেউ বিয়ে হওয়ার জন্য উৎসাহ পোষণ করবে কিন্তু তারপরেও যখন তার চৌন চাহিদা আছে সে যে কোনো মুহূর্তে ঝামেলা পড়ে যেতে পারে এই কারণে সেটা মাকরু হ্যাঁ পর্যায়ে রয়েছে হুম আর বিবাহকে মুবাহ কেউ বলে থাকে সেটা হচ্ছে তার যদি হম আপনার যৌন যৌনসঙ্গতি না থাকে এরকম পাশাপাশি তার আর্থিক সঙ্গতি চলে চলমান যৌনসঙ্গতি হালকা রয়েছে একেবারে স্বাভাবিক হ্যাঁ যৌন উত্তেজনাও কোনো বেশি নাই পাশাপাশি তার স্ত্রীকে চালানোর ক্ষমতা আছে হ্যাঁ তার জন্য সেই অবস্থার মধ্যে মোবাহ কেউ বলে থাকে যদি এ পর্যায়ে কেউ কেউ মোস্তাব বলে থাকে যাই হোক এখন কথা হচ্ছে যে আপনার কেউ এরকমও করতে পারে কারোর পক্ষে সম্ভব একজন ব্যক্তি যদি তার যৌন চাহিদা নেই কিন্তু সে চায় যে একটা সংসার গড়ে তোলার জন্য সে যদি এমন মেয়ে পাওয়া যায় যে যারও এরকম হ্যাঁ যৌন উত্তেজনা নেই সে একসাথে ঘর করতে চায় তাহলে কোন সমস্যা নেই হ্যাঁ যৌন চাহিদা নাই ওলা এরকম পাওয়া গেলে যেমন ওলামাইক্রাম বলে থাকে কেউ যেন ধ্বজভঙ্গ হয় অথবা বয়স্ক ব্যক্তি হয় অথবা অসুস্থ হয় যার কোনো চাহিদা নেই एम व्यक्ति साधारण विपसंद नियम मे উত্তেজনা করা হয় কিন্তু যদি মেয়ে হ্যাঁ নিজকে যদি এরকম হয় তার মত হয় তাহলে কোন সমস্যা নেই মেয়েও দেখা যায় যে তার উত্তেজনা নেই সে চাইতে সে এর সাথে কোনো মতে গড় সংসার করতে কারণ স্বামী হারা থাকতে একজনের কষ্ট হয় স্বামী নাই কিছু নেই তার ব্যয় নির্বাহ কে করবে সুতরাং এরকম দুইজনে চুক্তিতে আবদ্ধ হতে পারে তার জন্য কোনো কষ্টের কিছু নয় সমস্যা আর কিছু নয় এটা আছে কথা সুতরাং আমরা বুঝতে পেরেছি ব্যাপারগুলো आशा करवाहरा बाध्यता मूलक कार, कार निषेध और कारज स्वा मोस्ताफ अथवा कार्य सुन्नत कार मोबाइल जदिव मोबाह तेम एक ব্যাপারটা সুস্পষ্ট নয় তারপর বলব কমপক্ষে ফরজ বা ওয়াজিব এবং পাশাপাশি হারাম হওয়াটা মাগ্রু হওয়াটা সেটা আসলে ব্যাপারগুলো আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে সুতরাং ওইভাবে ওই আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওসল আল্লাহ